প্রিয় দর্শক শ্রোতা বাই বোনরা আমরা সংক্ষিপ্ত জীবনে নিয়ে আলোচনা করছিলাম আজকে আরেকটি পর্বে আমরা উপস্থিত হয়েছি আজকের পর্বে যে ব্যাপার গুলো থাকবে সেটা হচ্ছে আপনার চতুর্থ হিজরি সনের শ্রাবণ মাসে একটি যুদ্ধ ঘটে যায় যে যুদ্ধের নাম হচ্ছে গজবত বাদার আল আহ যেটাকে বলা হয় এবং এটাকে গজব বলা হয় হম কারণ এখানে কোনো যুদ্ধ হয়নি যুদ্ধ হয়নি এবং উহুদের যুদ্ধের পর সে এক বছর পর আবার বদর এলাকায় শেষ সম্মিলিত হবে যুদ্ধ করার জন্য তাইলে এটা ওয়াদাকৃত একটি ব্যাপার ছিল রসুল আকরম সাল্লা তার সাথে পনেরোশো সাবাইক রামকে নিয়ে এক বের দুই হাজার আপনার শূন্য নিয়ে এবং সে কিন্তু যদিও বের হয় কিন্তু সে অনেক ভীতু ছিল এবং সে বের হতে আসলেই চাচ্ছিল না কিন্তু তখন জোশে হুমকি দিয়েছিল বের হতে বাধ্য ছিল সে ওসমান এলাকায় তখন সে ভয় পেয়ে যায় এবং আল্লাহ অন্তর্মে ভীতি ডুকিয়ে দিয়েছেন তখন সেখান থেকেই ফিরে যায় এবং তার সাথে যে লোকেরা তারও বিক্ষিপ্ত হয়ে যায় তারা আর যুদ্ধ করতে অগ্রসর হয়নি মাস যেটা আপনার চতুর্থ হিজরির মাসে আবদ্ধ করেনা এবং তিনি আসলে তার ইদ্যত যখন পালন করেছেন আবু সালামার পক্ষ থেকে তার স্বামী আবু সালামার পক্ষ থেকে ইদ্যুৎ শেষ হওয়ার পরই রসুল আকমসলাম তাকে বিবাহ করেন এবং আবু শর্মা ছিল সবচাইতে বুদ্ধিমতী মহিলা তার মেধা অনেক বেশি ছিল তার মানে যে কোনো সিদ্ধান্ত সে সঠিক দিতে পারতেন এবং তিনি ছিলেন সর্বশেষ সুরের স্ত্রী যিনি মৃত্যুবরণ করেন সবচাইতে শেষে মৃত্যুবরণ করেন তিনি তিনি একষট্টি হিজড়ি সনে মৃত্যুবরণ করেন তারপর আর কোন স্ত্রী ছিলেন না তিনি সর্বশেষ একষট্টি হিজড়ি সন এটা আমরা খেয়াল রাখবো चतुर्थ हिजरी कथा जैनब बिन्तु जहाजबिन तेजह जईदी हार्त्री अः जईदी हार्स रसुलर पालक ऐले ইসলাম তাকে বিবাহ দিয়েছেন জয়নবের সাথে খুব সুন্দরী মহিলা ছিল বুদ্ধিমতী মহিলা ছিল কিন্তু জাইনবেন জাহাজকে জয়দেব হারেসা তালাক দিয়ে দেন অথপর রসুল আকরম তাকে বিয়ে করেন এরকম ভাবে আপনার সাথে সাথে বন্ধনে আবদ্ধ হবেন এটার উদ্দেশ্য হল যে আপনার পালক ছেলের যে আপনার নিয়ম ছিল যে পালক ছেলে বানিয়ে নেওয়া হ্যাঁ এটার যে বিধানকে এটা সিস্টেমকে বাতিল করার জন্য এবং এই যে জাহিরি তৎপরতা এক বছর ঘর সংসার করেছেন এরপরে তালাক দিয়ে দিয়েছেন যখন তালাক দেওয়ার পর বিদ্যুৎ শেষ হয়ে যায় তখনই রসুল আকরমস ইসলাম আপনার তাকে বিবাহ আবদ্ধ করেন তার পছন্দ হয়নি যে তিনি আর রাখবেন না তাকে নিজের ঘরে তিনি শেষ পর্যন্ত এক বছর পরেই আপনার তালাক দিয়ে দেন রসুল আকরম সাল ইসলাম যখন जैन आबधन चमत्कार दायित्व दिए हजरत जैनब के रसुलर का हजरत जैनबर आपनर जैनवे गड़े बिना अनुमति प्रवेश करें কারণ আল্লাহ তাকে বিয়ে ব্যাপারটা বলেন যে ফালঈা ওরা যে যখন জায়দ হজরত জায়নাফ থেকে তার প্রয়োজন মিটিয়ে ফেলেছে তখন আমি তাকে আপনার সাথে বিবাহন আবদ্ধ করিয়ে দিলাম এই কারণে রসুল বিনা অনুমতিতে তার গড়ে ঢুকেছেন জৈন এই জন্য যে তোমাদের পরিবার বর্গ তোমাদেরকে বিয়ে দিয়েছেন অথচ আমাকে আল্লাহ স্বাক আকাশের উপর থেকে বিয়ে দিয়েছেন এটা তার গর্বের বিষয় ছিল রসুল আকরম সাল্লা যখন বিনতে জাহাজের সাথে তিনি হম এবং হজরত আনসর এই ব্যাপারে বলেন যে আউলাম তাইলে চমৎকার এই বিবাহ হয়েছিল বিবাহ আপনার করিয়েছেন আল্লাহ রসুলের সুযোগ পেলেন সবাইকে পেট ভরে বস্ত আর কি আপনার রুটি খাইয়ে দেওয়ার জন্য যেটা অন্য সময় এত সহজ ছিল না एर आबारो छोटो छोटो आम्रा एक बड़ कर लेते चाय सबाई चाहे पांच दस मिनिटेड शेष कर